প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকা আয়াত ছিয়াশি থেকে जमे इधान क्यों जी पालन ना तो शुद्ध पालन ना कर যদি সে সেটা মানে তাহলে সন্না জামাতের আটিকা হল যে ইসলামের কোন বিধান অকাত্ত কোনো বিধান ফরজ বিধান কেউ যদি পালন না করে তরক করে তাহলে এ কারণে সে কাফের হয় না যদি সে ওটা মানে আর যদি ইসলামের কোন অক্টো বিধান ফরজ বিধান কেউ না মানে তাহলে সে কাফের হবে না মায় যদি সেটা করেও তারপরে সে কাফে কথাটা বুঝছো না ইমান বলা হয় আলী হাসাল্লাম যত কিছু নিয়ে আসছেন সব কিছুকে মন থেকে যা মাননীয় যে আল্লু সাহেতের আকিদা হলো যে কোন একজন মুসলমান তার মুসলমান হওয়ার জন্য ইসলামের সব হুকুম আহকাম যেগুলো অকাট্য কচের সবগুলো না হয় কথের এই গুলো অবশ্যই মানতে হবে যদি সে মানে তাহলে মুসলমান মানার পরে যদি পালন নাও করে তারপরে সে মুসলমান অন্যান্য কিছু মানে তাহলে মুসলমান আর যদি নাই মানে তাহলে মুসলমান না এখন কোন একজন ব্যক্তি সে কোন একটা হুকুম সে মানে এটার জাহিরি আলামতটা কি হবে কাজির ফায়সালা হবে জাহের উপরে তাই না এখানে একটা লোক সে ইসলামের কোন একটা হুকুম সে পালন করে না কিন্তু সে মানে যদি মানে তাহলে তাকে মুসলমান হবে। আচরণ মুসলমান সুরোধ করা হবে কি ভিত্তি করে কাজী তার ব্যাপারে মুসলিম হওয়ার ফায়সালা দেবে তো মানে এটা জাহিরি আলামত হলো এক নম্বর হলো যে সে যে এই কাজটা করে না কোনো একটা হুকুম সে পালন করে না এটার জন্য সে অনুত্ত লজ্জিত আলামতে জাহে দুই নম্বর হলো যারা পালন করে না আলামত অনেক থাকতে পারে কিন্তু একবার স্পষ্ট করে তিনটা যে ইসলামের কোন হুকুম যেটা করণীয় ফরজ ফরজ হুকুমটা মানা ফরজ এক নম্বরে যেটা তো ফরজ হুকুম যে সে মানে এটার জন্য আলামতে হল যে সে হুকুমটা পালন করতেছে না এটার জন্য কথাবার্তা আচার আচারণ দিয়ে বোঝা যায় যে হুকুমটা পালন না করে তার ভিতরে আছে। যারা হুকুমটা পালন করে তাদের পেসে ভালো জানে তাদের প্রশংসা করে তিন নম্বর হলো যারা হুকুমটা পালন করে না তাদের পেশে খারাপ জানে এই তিনটা যে যদি কম তিনটা তিনটায় হয় তাহলে বোঝা যাবে যে সে হুকুমটা মানে যদি সে পালন করতেছে না এটা একটা উদাহরণ দিয়ে বুঝো যেন আমাদের সমাজে কত মানুষ নামাজ পড়ে না তাই না কিন্তু তাদের মধ্যে অধিকাংশ অবস্থা হলে এমন যে তারা নামাজ না পড়ে নিজেকে অপরাধী হবে তারপরে দেখা যায় আমাদের কথা বললে হ্যাঁ অবস্থা এমন না তাহলে নামাজ কেউ এনকার করে মানে নামাজ ইসলামে নাই অস্বীকার করে তারা তো সে কাক্ত সবাই জানে এখন যারাই নামাজ পড়ে না সবার ব্যাপারে এটা বলা যায় না তো এখানে এই যে মাপকাঠিতে এটা হবে যে নামাজ পড়ে না কিন্তু সে নামাজটা মানে কিনা মানলে মস মুসলমান তার সাথে মুসলমান সুলভ আচরণ করা প্রথম হলো নামাজ না পড়ে সে নিজে গপন হাতে হলো যারা নামাজ পড়ে তাদেরকে সে ভালো জানে নিজে পড়ে না কিন্তু যারা নামাজ পড়ে তাদেরকে ভালো জানে হ আপনি নামাজ পড়েন তিন নম্বর হলো যারা নামাজ পড়ে না তাদের সে ভালো জানে না এই তিনটে একত্রিত হলেই বোঝা যাবে যে সে নামাজ মানতেছে নামাজ মানুষ দিবে নাম হবে এদেরটা জাহের হলে তিনজনের বুঝাতে অতিরিক্ত হবে যে সে মুসলমান তার সাথে মুসলিম সুলভ আচরণ করা হবে আর এটা ঠিক বিপরীত যে একজনে নামাজ মানে না ইসলামের কোন হুকুম মানে না এটা আলামতে জাহেরাও তিনটা একটা হলো যে ইসলামের কোন একটা হুকুম ফরজ হুকুম তো ফরজ শব্দের বাংলা তর্জমতা হলো যে অবশ্যই পালনীয় এটা না পালন করতে হবে ফরজের অর্থই হলো আমি পালন করি না সেটা আমার এখন কেউ যদি ফরজ মানে না তাহলে সে মুসলমান না এখন মানে না যে এটা আলামত হলো আগেটা উল্টাটা তিনটা যে সে কোন একটা ফরজ বিধান সে পালন তো করে না মানে কার্য তো করে না কিন্তু সে না করে সে অনুতপ্ত না এক যারা কাজটা করে তাদেরকে সে ভালো মনে করে এমন না বরং তাদের কোনটা সে খারাপ মনে করে আর যারা কাজটা করে না তাদেরকে সে ভালো মনে করে তিনটা দিদি একত্রিত হয় তাহলে বোঝা যাবে যে মুসলমান হওয়ার জন্য যে অন্তত এতটুকু জরুরি যে ফরজ টাকা ফরজ মানা মন থেকে মানা এই মানাটা তার বিচার আর নাই কারণ সে দিদিটা মানতো যে আমি কাজটা করতে বাধ্য গরজের অর্থটা কি আমি কাজটা করতে বাধ্য এই কথাটা মন থেকে মানা বাস্তবে যদি মানত তাহলে সে আমি কাজটা করতে বাধ্য এই কথাটা মানতেছে আবার কাজটা করতে পারতেছে না সে অনুতপ্ত হবে না এটা হইতেই পারে তো সে কাজটা করতেছে না তার মধ্যে কোনো অনুতাপ নাই তার কথাবার্তা আচার আচরণে বোঝা যায় না সে কাজটা না করে সে অনুতপ্ত যারা কাজটা করতেছে তাদেরকে সে ভালো মনে করে না দেখো প্রত্যেকটা কথার পিছনে দৈনিকটা বুঝো যারা কাজটা করতেছে তাদেরকে সে ভালো মনে করে কেন মনে করবে আর তিন নম্বর হলো যারা কাজটা করে না তাদেরকে সে খারাপ মনে কর না তাদেরকে সে ভালো মনে করে তাহলে কাজটা যদি এটা মানতো সে তাহলে যারা করে না তাদেরকে সে ভালো কিভাবে মনে করে নামাজের বেলা বেলা এটা কিভাবে হবে একজনে সে নিজে নামাজ পড়ে না একজন সে কোনো অনুত্ত্ব তার অধীনস্থ যারা নামাজ পড়ে তাদেরকে সেটা খারাপ জানি তাদেরকে সে বল প্রয়োগ করে যেন তারা নামাজটা না পড়ে যারা নামাজ পড়ে না তাদেরকে সে ভালো জানে প্রশংসা করে কি বুঝে যাবে তার দিনের ভিতরে নামাজ মানা এই জিনিসটা নেই একজনে পর্দা নিজে করে না নিজে পর্দা না করে সে কোনো অনুত্ত্ব না বরং সে আরো নিজের প্রকাশ করে যে এই সময় পর্দা কি সেরা করবে না করে সেই চেষ্টা রাখার কি বোঝা করে তার দিনের ভিতরে পর্দা আনতে হবে মধ্যে পর্দা এটা করা জরুরি এই ঘটটা ভিতরে নেই তাহলে সে বুঝতে পারবে দাঁড়িয়ে দিতে পারে দাঁড়িয়ে রাখে না কিন্তু তার মনের অবস্থাটা হলো দাঁড়িটা না রেখে সে না যারা দাডি রাখে তাদের সে ভালো জানে না যারা রাখে না তাদের সে ভালো জানে যে দাঁড়িয়ে ব্যাপারে দিন এটা তার বিয়ের ভিতরে নেই তাদের কাছে বলা হবে যে সে মুসলমান না সেমেন যে কোনো বিধান এটা মানা প্রথমে খরচ মানে মন থেকে মানা এরপর হলো কার্য তো করা ছিল দ্বিতীয় পর্যায়ের পর প্রথমটা যদি কেউ করে তাহলে সে মুসলমান আর দ্বিতীয়টা যদি আলামতমান বা কথা বুঝছো না কোন একটা লোক যদি মন থেকে একটা জিনিস মানে মন থেকে মানে কিন্তু তার আলামত মানে মন থেকে মানে এটা তো আমরা জানবো না যে মন থেকে মানে কিনা ধরে না একটা জিনিসকে মানে জাহের তখন এখানে আকিদার ব্যাপারটা হলো যে কেউ যদি কোন একটা বিধান মন থেকে মানে মনে পুরো ইসলামটাই মনে করে একজনের মন থেকে মানে কিন্তু তার জাহেরি আলামত দিয়ে বোঝা যায় সে মানে না আলামত হলো সে মানে না মানে তার থেকে যে সকল আপাশ পায় এগুলো কোনটা করে সে লোকটা মনের মধ্যে তার সিদ্ধা আছে কিন্তু তার আলামতে জাহেরা হলো এটা বিপরীতটা তাহলে এই লোকটা আর আরেকটা লোক তার আলামতের জাহিরা হইল মুসলিম সুলভ মানে কথাবার্তা সে ইসলামের কথাবার্তা বলতেছে আফা আল দিয়ে সে ইসলামের আকামগুলো পালন করতেছে ইসলাম এই লোকটা নাস মুসলমান ইন্দাল্লা কাফের যেহেতু তার দিলের মধ্যে যদি না মানাটা থাকে শেষ কথাটা খোলা সেটা হলো যে কোনো একজন ব্যক্তি দিলের ভিতরে যদি পুরো ইসলামের ব্যাপারে অথবা ইসলামের কোন একটা হুকুম যেটা মানা খরচ এটার ব্যাপার তার দিনের মধ্যে স্বচ্ছতা আছে কিন্তু তার আচার আচরণ দিয়ে আচরণ গুলো এমন একজন অস্বীকার সমান ইহুদিদের ভিতরের অবস্থাটা ঠিক মুসলমানদের মতো রসুল সাল্লামকে আকিদা হতে পারে রসুল সাল তারা নবী আফর মানতেছে মানে ইন্দানের হলো জাহের কারণে আর ইন্দালে হলো আল্লাহ তালে হিসাবটা হলো জাহের জাহের আরেকরা মুনাফেকদের অবস্থা ছিল ভিতরে তাদের রসুরের উপরে ইমান নাই কিন্তু ওরকম হুকুম ছিল যে তাদের সাথে আচরণ করা হবে তারপর ওদের সাথে আচরণটা জাহের আচরণটা করতে হলো মুসলমানদের এই যে আমাদেরকে হুকুমটা দেওয়া হয়েছে যে কাজে ফায়সালা করলে জাহের উপর এটা অর্থ রাখবে মানে আল্লাহ তালা বিধান মনে তারা যখন সাক্ষী আনতে পারেনি কোন জায়গায় তোমাদের সামনে যদি কথাটা আসে যে অমুখে জিনা করছে একদিন এসে বলতেছে তাহলে চারজন সাক্ষী তলব করো যারা এই কথাটা বলতেছে যে জিনা করছে তারা চারজন সাক্ষী আনতে না পারে আল্লাহর কাজে মানে সে সরান বাস্তবে সে সাদেক হইলো বাস্তবে যদি সে সাদেক হই তারপরে সে কাজেই ধরা হবে সে জিনা করতে দেখছে এরপরে সে চারজন সাক্ষী উপস্থিত তার কাছে নাই এখন যদি বাস্তবে সে সবটা কথা ভোলা আসা হলো যে কাজা এর ফায়সালা কাজা হয় জাহিদ নাক্তি সে যদি ইসলামের কোন একটা বিধান মন থেকে মানে ধরে নিলা মন থেকে সে মানে কিন্তু তার জাহের হলো যারা মান এটা তাদের মতো তাহলে সে ইন্দাল্লাহ হবে যারা মানে না তাদের মত হবে তার আচরণটা কেমন হয়ে গেছে ভিতরে কি আছে না আছে অন্যদের পক্ষে সম্ভব আমাদের পেছনে তাহলে ফরজ বিধানের ব্যাপারে প্রথম ফরজ হলো এটা ফরজ মানা আমি এই কাজটা করতে বাধ্য এরপরে তার আচরণ দিয়ে আসলে সেটা মানতেছি এটা প্রকাশ পাব আর যদি প্রকাশ না পায় তাহলে সে মন থেকে মানলো এটা মানা হয় আমার সাশ্মীর নামটা হলো তাদের কর পাওয়া যায় মাকা থেকে ছাপছে আবার প্রকাশ থেকে ছাপছে খুবই সুন্দর এবং এটা মানে ইমানে বিষয়গুলো জানার জন্য জরুরি আমাদের আসলে এই লাইনে আমরা অনেক পিছিয়ে আছি এখন আসাম অনেক জানি কিন্তু ইমান এই বিষয়গুলো আমরা একদমই জানি না আমাদের ইমান ভঙ্গের কারণ একদমই জানা নেই সাধারণ তো অনেক দূরে আমরা অনেক সময় জানি না যে অজু ভাঙ্গার যেমন নির্ধারিত কিছু কারণ আছে নামাজ ভাঙ্গার নির্ধারিত কিছু কারণ আছে সেই কারণগুলো যদি একটাও পাওয়া যায় পুরো দুটা ভেঙে যায় কি ব্যাপারটা এমন না অজু ভাঙ্গার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ যদি পাওয়া যায় তাহলে পুরাও দুটা ভেঙে যায় না আংশিক ভাঙে অজু ভেঙে যাওয়ার পরে যদি সে অজু থাকা কালে যে কাজগুলো করতেছে সেই কাজগুলো করতে থাকে তাহলে দেখা যাবে সে তো যেন অজুওয়ালাই আসলে সে অজুওয়ালা নামাজ ভেঙে যাওয়ার যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ যদি পাওয়া যায় নামাজটা ভেঙে গেল ভেঙে গেল না আমার আর তোমার পক্ষে হয়তো জানাটা সম্ভব না নামাজ তো ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরেও যদি এই লোকটা স্বাভাবিকভাবে রুকু চেঞ্জা করতে থাকে তা আমি দূর থেকে দেখবো যে এই লোকটা তো রুকু করতেছে চেষ্টা করতেছে মানে সে মুসিলী কিন্তু আল্লাহর কাছে গিয়ে সে মুসুল্লিনা করলেই তো আমরা বলবো যে এত মুসল্লি এখন একজন যদি তাকে যদি তার ব্যাপারে যদি জানে যে সে ভেঙে গেছে লোকে জানে নামাজ ভাঙার একটা কারণ হলো ফরুজের রিয়ে এইটা এই লোকের নামাজ করতেছে এই লোকের থেকে পাওয়া গেছে এখন তার ব্যাপারে একজনে দাঁড়ায় বলতেছে এই লোক তো মুসুল্লিনা আরেকজনে বলতেছে তোমার কত বড় সাহস এলোকে মুসুল্লিনা কে বলতে সে লু চন্দা করতে আছে দ্বিতীয় ব্যক্তির কথা ঠিক হবে বুঝুন এই কথাটা মানে এই লোকের কথা ভেঙে গেছে অথবন করে ভঙ্গের একটা কারণ পাওয়া গেছে এখন যেই লোকটা দেখছে যে সে বাংলায় একটা কথা বলে ফেলছে সেই লোকটা বলতেছে মুসল্লি না সে তো নামাজের ভিতরে নাই আর একজনে বলতেছে যে এই সাবধান সতর্কতাই কর সে তো লোকা করতে আছে সতর্কতার দাবি হলেও এই লোকের মুসল্লির ভিতরেই রাখা কি এই লোকের কথা সতর্কতার দাবি আমাদের অবস্থাটা অনেকটা এই কথা হয়ে কি কি কারণে ও ভেঙে যায় এই জিনিসটা আমাদের জানা নেই তুল্লাতে রোজা রাখতে আছে সে তারপরে আরো অনেক দিনের কাজ করতে আছে নামাজ পড়তেছে তুমি তাকে কিভাবে বললো সে মুসলমান না এ কেন বলতেছে ওইটা হলো ওই লোকের মতো যে লোকের ওই নামাজ ভাঙার কারণ জানা নাই সে নিজেও রুকুশ্রেতা করতে আছে আরেকজনও বলতেছে যে রুকুশালা যেহেতু করতেছে জানা আছে এই সেটটা জানা আছে না তো সবারই জানা আছে এর জঘন্য হলো কোন একজন কাফেরকে মুসলমান খেয়েতে পারে দ্বিতীয়টা এর জঘন্য কেন এর চেয়ে জন্য কোন একজন মুসলমানকে কাফের বলা এটা এই জন্য জঘন্য কারণ সে আমাদেরই একজন ভারী তাকে কাফের বলে এখন থেকে দূরে সরায় দেওয়া হয়েছে এর উপর যদি এই কথাটা মানা হয় তাহলে তার উপরে সুলভ অনেক হুকুম আসবে তাই না একজনে যদি ভুলে একজনকে কাফের বলে হবে মানে সে কাফের না মুসলমান কিন্তু তাকে কাকের বলতেছে তাহলে বাস্তবে সে যদি কাফের না হয় তাহলে ক্ষতিটা তার বলেছে কুফুরটা তার দিকে ফিরে আসবে তাই না সে কাফের না হলে তার কোনো ক্ষতি হলো না ইস্ত্র না থাকলো এটার কারণে তারাই হত্যা করা হবে না ক্ষতি যে বলবে তার ক্ষতি হঠাৎ তার পিচ্ছি হইলো না একজনে তারা কাকের বলে কাকের কারণ সে তো ইমান থাকে ঠিক কিন্তু একজন মুসলমান সে এই মুসলমানটা যদি আরেকজন কাপের কে মুসলমান বলে একজন কাপের সে তারাই মুসলমান বলতে মানে কাকের হয়ে কাপের মানে কাপের হয়ে গেছে তারাই মুসলমান বলতেছে এটার ক্ষতিটা কতটার থেকে আর বেশি জগন্ একটা লোক সে কাফের হয়ে গেছে তার ভেঙে গেছে ইমান ভেঙে যাওয়ার পর কিছু মানুষ তার খাতির বলে না এটার হবে কিভাবে যে একটা লোক ইমান ভঙ্গের কাজ পাওয়া গেছে তার থেকে তারপরও তাকে মুসলমান বলা হইতেছে এর ফলটা কি হবে যে এই লোকটা যে কাজটা করার কারণে ইমান ভেঙে গেছে তারপরও তাকে মুসলমান বলা হইতেছে এই কাজটাকে অন্য কোন মুসলমানে সুবিধা থাকে তাহলে তো অনেক মানুষ এই কাজটা নিজে নিজে করে ফেলবে আর মনে করবে যে কাজটা করলো তো আমি তো কাপের আখাই তো আমার আমাকে কেউ আখ্যা দিতেছে না অত মুসলমান মুসলমান থাকতেছি আমি সুবিধাও উপায় অতএব যদি কাপের বলা না হইল যেমন জঘন্য বে এতে ডালি ঠিক তেমনি হবে কোন একজন কাফেরকে মুসলমান বলা এটা ঠিক তেমনি বে এতে ডালি এই খুলাসাটা আসছে মুক্তি সব ফিরে মুল্লার একটা রেসালার মধ্যে জওয়াহির ফিখ ওটার প্রথম কথা হলো এটা যে কোন একজন মুসলমানকে কাপের বলা যেমন অপরাধ ঠিক তেমনি অপরাধ হলো কোন একজন যে খারেদ আনী ইসলাম তাকে দাখিল ফেল ইসলাম ধরা থাকা যায় তারপরে তো ওই লোকগুলো আমাকে ভাই বলেই খেতাব করে ততের বলতে অসুবিধা গেছে আমি সুবিধাও পাইলাম ওই পশ্চিম দিক পুরে সুবিধাও কিছু পাইলাম আর এই দিক দিয়ে মুসলমানরা তো আমাদেরকে ভাই বলতেছে মুর ভাই আমি একা পাইতেছি পশ্চিম দিক থেকে পাবো আর হাদিয়া পয়সা অবস্থা বাস্তবায়ন দিক থেকে এই বিষয়টা যে এতটা জঘন্য এটা সিদ্দিক আকবর নদী আল্লাহ খুব ভালো করে বুঝছিলেন এই জন্য তোমরা তারিখে পড়ছো সিদ্দিক আকবর নদী আল্লাহ যখন ফলিফা হয়েছেন তখন সারা আরবের অবস্থাটা কত নাজুর ওদিক হেরাক সে উত্তেতে বসে আছে মুসলমানদের নদী মারা গেছে তাদের মন ব্যথিত একসাথে হামলা করে শেষ করে দেবে পুরা আরব সবাই মুরতার হয়ে গেছে সব কিছুর আগে উনি এই একটা দাদা খেত না দমন করার জন্য তৈরি হয়ে গেছে যে সব সাহাবিদের একটা ভাত তোমরা পড়ছো না যে এজ মা সাহাবিদের এজ মা যে মুক্তারদের মোকাবেলা খেয়ে তাহলে করা গালি দিত আল্লাহকে গালি দিত আয়সা হাদিজা সালামা সবাইকে গালি গালাস করতো কি পদের বরং তারা কিছু করতো তাদের মধ্যে অনেকে ছিল রসুলের হাতে মুসলমান হয়েছে আর যারা রসুলের হাতে মুসলমানের হাতে মুসলমান হয়েছে এই পদের মুসলমানা আর কেউ বলতেছে না জাকাতটাও দেব হলিফার কাছে দেব না আর এই যে তাদের এনকারটাও না ঘাটতের আমি করে এনকার এটা না বরং এটা তাদের বুঝতে ভুল হয়ে তাদের যুক্তিটা ছিল যে জাকাতের ব্যাপারে রসুলের কে বলা হয়েছে যে আপনি দোয়া করবেন তাহলে আপনার দোয়াটা খরিফ আর দোয়া সাকানুল্লাহম হবে কিভাবে সেই হিসাবে দেব তবে নিজেরা তাকসিন করবো হলিপাতের মস্তি মেনে গেছে দেবো না এই সামান্য প্রকার সিদ্ধিকাক্ষেপে গেছে সব এজমা হয়ে গেছে যে লোকগুলোর উপরে এই লোকগুলোকে তারপরে তাদের গলায় গিয়ে মানাটা এই মধ্যে উনি জায়গা আছে যে পদস্কলন হয়ে গেছে তার মুসলিম শেখের মধ্যে বলছে তো এরা তো বলেন বলছিলাম একা থাকলেও তাদের সাথে যুদ্ধ করবো আমার দিলটা আল্লাহ খুলে দিচ্ছেন এবং আমি বুঝতে পারছি সেটাই হলো হক সব সাহাবাহিশ বিরাট একটা শিক্ষা বিরাট একটা আমাদের শিক্ষা এরপরে আব্বাক মশ এটা আমি জিনতে থাকবো কোন জিনিসটাকে বলতেছে কোন জিনিসটাকে বল কিছু মুসলমান সে মুসলমান দাবি করতেছে আর ইসলামের ছোট্ট একটা বিধান সে ছাড়বে এটাকে তিনি বলতেছেন নকশে দিন প্রায় লক্ষাধিক সাহাবি আছে কোনটা বলতে কোন টাকা সবাই ছেড়ে দিন আর ওখানে এই উন্নতির মধ্যে সবচেয়ে প্রথম লেভেলের নাম এগুলো আছে দিনের প্রত্যেকটা হুকুমকে একবারে মিয়া মিয়া আদায় করতেছে আর সেখানে আবু করেন বলতেছে যে দিনের মধ্যে কমতি আসবে আমি আবর জেমিতে থাকবো কোন জিনিসটাকে কমতি বলতেছেন কমতি বলতেছেন এটাকে যে কিছু মানুষ তারা মুসলমান বলে দাবি করবে আর ইসলামের কোন একটা হুকুম তারা মানবে না এটাকে তিনি বলতেছেন নক্সেদিন নতুন ওই কত কাফের আছে না কত কাফের বলা মুসলমান বলে দাবি করবে এরপর সে ইসলাম একটা মানবে না এটা এটাকে বলতেছে নক্সেদিন আর এই কথাটা বলে উনি কোন যেই এটা আর শুধু না কেন এটা সব সাহাবীদের একটা ফাটলা ইনসাইট দাও। তাহলে আয়াত কাসির দ্বীনের সুরতে এতদাদের হালাতে কি করতে হবে এটা সাহাবীদের paham ছিল এটা। তারপর যে ওই আয়াতের ব্যাপারে অনেক তাবেঈদের राय হলো ওই আয়াতের মেজদা হলো আলবকরদি আনামা এবং ওই সাহাব। এই যে মাইয়াতাদাম মিনকুম আন্দিনি ফসাউফ ইয়াতি আল্লাহু বিqaumin yuhibbuhum wa yuhibbuna। আয্লতিনা এমন কিছু মানুষ নিয়ে আসবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে তারা ঘুমেন দে নরম কাফের ব্যাপারে হবে কঠোর এই দুটা শিবত হলো মানবিকায় না এমন আল্লাহ ভালোবাসবে তারাও ভালোবাসবে এটা বোঝা যায় না মোমেনদের প্রতি নরম কাপের প্রতি না এটা সবাই দাবি করতে পারে কাস এর মধ্যে এই জায়গার মধ্যে আসছে যে অনেক সাহাবাইকরামের রায় হল যেখানে উদ্দেশ্যে সিদ্ধিকা আসে এবং সাহাবাহিক জামাত মানে জামানায় যারা আসছে তারাই হলো আর যত ঘটনা করবে সব ঘটনায় হবে হইতে থাকে তার মানে জমানায় এমন একটা কোম আল্লাহ তারা নিয়ে আসবে যে এই আল্লাহ প্রিয় এটা হবে এইগুলো আচ্ছা তো একটা কথা হয়ে গেছে ওখানে অমর রবিহ ওনার প্রথম দিকের রায় ছিল যে তাদের সাথে তাদের সাথে কঠোর আচরণ না করে তাদের সাথে নরম আচরণ করা হবে কিন্তু পরবর্তীতে এই নরম আচরণ করা হবে মানে তাদের কেমনি দাওয়াত দিয়ে বোঝানো হবে ব্যাপারটা বোঝানো হবে পরবর্তীতে ওনার স্পষ্ট বিবরণ আসছে যেটা মুসলিমে আসছে যে আমি পারো এই তো আন্না হল আমি বুঝতে পারছি সিদ্ধিকা আকবর যেটা সিদ্ধান্ত নেন সেটাই হক তাহলে কি বোঝা গেলো কুমার রোজি রায়ের দিকে রুজু করছেন সেটা হলো আগেরটা হলো না হক তাহলে কেতালটা যদি হক হয় তাহলে কেতাল কোন জিনিসের না শুধু একদমকে গলার দিয়ে হত্যা করে না না বরং কেতালটা যখন হক হলে এখন কেতালের দিকে মুফ যত কাজ হবে সব কাজ হক হক হবে না লোক সংগ্রহ করা উদ্বুদ্ধ করা এই করা সেই করা সবকিছু হক খাবে না কেতার কিছু হক খাওয়াটা স্বীকৃত হলো হক পর্যন্ত যাওয়ার জন্য যত কাজ আছে সবগুলো হবে হক আফরাদছিসা রায় যেটা ছিল মানে কেতার খেলাম একদম ওটা ছিল না হক অর্থাৎ ওটার যত আফরাদ আছে সবগুলো না হকের আফ্রাদ হবে না এই হাতিস থেকে মানে ইশার হতো নস বা বলতো নস বলছে না যে হজরত ফারুক এ আজমের রায় যেটা তিনি ফিরে আসছেন যেটা সব সাহাবিদেছে এটা যদি হক হয় আর আগেরটা যদি হক হয় তাহলে বিপরীত হক হয় কি যত কাজ সব কাজ হবে হক আর এর আগেরটা সবটা হবে না সিদ্দিকানের কারণে ফারুক ফারুক তিনি এটা থেকে ফিরে আসছেন ওটা থেকে ফিরে আসলেন এটি সব সাহাবিদের সাহাবিদ এই করে তাহলে সে কাকের হয়ে যেতে পারে আর এই হাদিসের আরো অনেক হওয়ায় অনেক মুস্তাফাদাত মানে এই হাদিস গুলো থেকে আসলে সহিফসির হলো ওটা যেটা সাহাবাইকালাম এবং রসুল সালিয়া তাদের আকোয়াল থেকে গ্রহণ করা হবে আর তাফসির রাই হলো আমি মন একটা ব্যাখ্যা বানালাম কোরআন শরীফের আয়াত গুলোকে টাইনা টুইনা আমার সেই মনের আমার এই রায়ের সঙ্গে আর গল্প তরীটা হলো যে আমি আগে একটা মনোভাব বানাই নিলাম এরপরে এটার মহাফেক বানানোর জন্য কোরআন শরীফের যত আয়াত যত টানা খিচরা করার লাগে সব করলাম যত হাতি যত উল্টা ব্যাখ্যা করার লাগে সব করলাম এই ব্যাখ্যা দেখা যাবে যে হলো এমন যারা পার্থিব জীবনকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে তারাই এমন যারা জীবনকে বিক্রি করে দিয়েছে তাদের থেকে শাস্তি হালকা করা হবে না এবং তাদেরকে সাহায্য করা হবে না এবং বহু রসুল আমি তারপর এক রসুলের পর আমি অপর রসুল পাঠিয়েছি আতুলন এখানে ফি আতারী রসুল এইভাবে কারণ ইসলামের আগ পর্যন্ত মানে রসুল সালাম রসুলের আগমন এটা এক রসুলের পর আরেক রসুল এমনটা সব ক্ষেত্রে হতো না একই সময় কয়েকজন রসুল থাকতেন একই সময়ে কয়েকজন রসুল যেমন কয়েকটা ব্যাপার তারপরে জানি সুলেমানা আলী ইসলাম দাউদ আল এক সময়ের রসুল দনোজনে দাবি তারপরে হাজর তো সেই হিসাবে তাহলে কফে উনি তো যেভাবে করছেন আপ একবারে আসল কফ না মানে একজনের পিঠের পিছনে আরেকজন আসা সেই হিসাবে তর্জমাটা করছেন তিনি এইভাবেওরা একজনের পিছনে আরেকজনকে আমি পাঠাইছি একজনে আরেকজনের পিছনে হয়েছে হলো তাওরা আমল করার দিক দিয়ে পিছনে জমানার দিক দিয়ে সবাই এক হুকুম ছিল যে সবাই তাও আমলটা করবে তবে মোসা আলী তাকলিদান না বরং তাওরাতের উপরে আমল করবে প্রত্যেকে আল্লাহ পক্ষ থেকে নিজস্ব বহিনা উদ্দেশ্য হলো যে মুসা পরে অনেক রসুল আমি পাঠাইছি শেষ কথা অনেক রসুল পাঠাইছি আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি এই যে আহ তাই না মাবা সাবনাটা যদি বাপ বেকার হয় একদম হাতে কি বাপ আর বেটা তাহলে সেখানে বিন এর মধ্যে আলিফটা আসবে না আর যদি এটা না হয় তাহলে সব সুরোতে আলিফটা দিতে হবে তো বাপ বেটা না হয় যদি এই ছেলে আর মা হয় অথবা ছেলে আর দাদা হয় বা পর্দাদা হয় তাহলে এই বিনটা দিতে হবে এটা হলো কায়দা বাকি কোনো কোনো ক্ষেত্রে ওই বাপ আর দাদা পরদাদা হলো বিনটা ছুটিয়ে দেয় বাকি কায়দা এটা যে বাপ বেটা হলে শুধু আরিফটা হবে না বাকি সব শুরুতে আরিফ হবে এখানে যেহেতু ঋষা এবং মারিয়াম বাপ আর মা এজন জন্য বিনটা হবে এই জন্য আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুন এটার লেখাটা কি কিভাবে লেখে আব্দুল্লা সলুন আছে না কি বলি মনে করু এখানে সলুল হইল আসলে আবদুল্লাহ এর মা আবদুল্লাহিন উবাই উবাই হলো আবদুল্লাহ বাবার নাম আর সলুল হলো মায়ের নাম সলুলের ওখানে হবে বা নুন দিয়ে সেখানে যেহেতু মা সেই সেবা আগে দিয়ে আসছে এই জন্য এখানে সব জায়গায় যত জায়গায় আসছে সব জায়গায় এই আলিটা দেওয়া মারিয়াম বাবা ছাড়াই পয়দা হয়েছে প্রত্যেকটা জায়গায় এটা মানুষকে স্মরণ করানো হয়েছে আল্লাহ মারিয়াম এটা একটা জিনিস আরেকটা হলো এই নাসারা যে বলে মারিয়াম আল্লাহ তাদের উপর তাম্বিকার উদ্দেশ্য করে তোলা জন্মান্ধকে ভালো করা ভালো করা এইসুফিল দিকে তাহলে রহ জিবিলি রহিল কুদুস এর তা নিয়ে আসবে তো ওয়াহির মাধ্যমে বামদার ইমানি জিন্দিগি সেটা রুফ পায় ভিতরের জিন্দি এটা রোহ পায় হায়াপ পায় এই ওনাকে বলা হয় রোহেল তাকে রোফ এই জন্য বলা হয় এমন একটা নুরানি শাহীম যেটা দ্বারা মাধ্যমে শক্তিশালী করেছি তিনি যেতেন তিনি যেখানে যেতেন ইয়াহু জিবাহ ইসলাম সঙ্গে থাকতেন তিনি যেখানে বরং কি করছো তোমাদের কাছে যখনই কোনো রসুল এসেছে বিমা এমন দিন নিয়ে অহংকার করেছে জবাব ও কুল্লামা এই কুল্লামা এটি হলো জবাব ইস্তাকবার জবাবুল ধর মানে এই ধর কিসের উপরে তুমি বলতেছে হলো তাদেরকে ধমক দেওয়া বা তাদের ইতিহাসকার করা এক হত্যা করেছ তাদের কাজটাকে খারাপ বুঝাবার জন্য এখানে এখন করতেছিল পূর্বের কোন একটা ঘটনা কে বয়ান করার জন্য মোজার টান হয়েছে মুগা লাগা ফুল মাফিলাম